আয়সা রদেল্লাহ তাল্লাহ্নাতে বর্ণিত তিনি বলেন এক রাতে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লাম জেগে কাটান অতপর তিনি যখন মদিনায় এলেন এই আকাঙ্ক্ষা প্রকাশ করলেন যে আমার সাহাবিদের মধ্যে কোনো যোগ্য ব্যক্তি যদি রাতে আমার পাহারায় থাকত এমন সময় আমরা অস্ত্রের শব্দ শুনতে পেলাম তিনি জিজ্ঞেস করলেন ইনি কে ব্যক্তিটি বলল আমি সাদ ইবনু আবু আকাস আপনার পাহাড়ের জন্য এসেছি তখন নবী সাল্লাহুসাল্লাম ঘুমিয়ে গেলেন